السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী رحمۃ اللہ اهل সুন্নাহ ওয়াল اهل সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিভাবে হবে এবং কিভাবে নষ্ট হবে বিষয়টি আলোচনা করেছেন প্রথমেই তারপর তিনি আলোচনা করেছেন যে ইমানের দ্বিতীয় আলোচনা করেছেন দ্বিতীয় রোকন হচ্ছে ইমান বিল মালাইকা এই বিষয়টি আমরা গত পর্বে আলোচনা করেছি যে কেন গুরুত্বপূর্ণ এই রোকনটির অবতারণা এবং কেন সেটার ফিরে ইমান আনতে হবে আমাদের ইমাম বলছেন আমরা মালাইকে ফিরে ইমান আনি गतपूरी आलोचना कर प्र शार्बर विभिन्न आलोचना आज केलोचना करब तृष्टिगत बैश्य मध्य रही है तरफ रही डाना तरफ से डाना कुरने कारिमा आल्ला तला तेज़ाना सम्पर्दी फाउल असमान জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লার জন্য যাবতীয় প্রশংসা হাম যাবতীয় প্রশংসা জায়ল ই রুসুলানকে তিনি রসুল হিসেবে তাদেরকে ডানা বিশিষ্ট বানিয়েছেন সেই ডানা রকম মাসনা নিম্মা ফেরেস্তা দুটি ডানা রয়েছে অর্থাৎ সাধারণ ফেরেস্তা দুটি ডানা রয়েছে কারো কারো তিনটি কারো কারো চারটি এভাবে বাড়তে বাড়তে অনেক ডানা রয়েছে। আলোচনা আসছি ছিল তার মালাইকাদের ডানা রয়েছে এবং সেই ডানা অবস্থা বিভিন্ন রকম হয় প্রত্যেকের একেরকম নয় এক এক এক রকম ডানা রয়েছে সেটা আমাদের ইমান আনতে হবে কোরআনিকারি মাল্লাহ তালীরা বলেছেন রসুল্লাহ তার হাদিস্তা বলেছেন এই ডানাগুলোর সৌন্দর্য রয়েছে সৌন্দর্য রয়েছে বলেছেন যে এই নবীকে শিক্ষা দিচ্ছেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাকে কোরআন নিয়ে শিক্ষা দিচ্ছেন এবং সম্পর্কে জানাচ্ছেন কে সাঈদুল কুয়া শক্তিশালী যিনি এবং জু উমির রাত্তাওয়া এবং যিনি সবচেয়ে বেশি সৌন্দর্যপূর্ণ সৌন্দর্যপূর্ণ সত্তা সৌন্দর্যপূর্ণ যিনি হচ্ছেন জিবরিল আলাইসালু আসসালাম ও বলেন জু অর্থ হচ্ছে হাসান সুন্দর। বলেন যে তিনি লম্বা এবং সুন্দর আবার কেউ কেউ বলেন শক্তিশালী অর্থ করেছেন জু মিরার অর্থ দুটাই কোনো এক বিরোধ নেই অর্থাৎ তিনি একদিক থেকে শক্তিশালী আবার তিনি আহ জিবরুল শক্তিশালী এবং তিনি সুন্দরও বটে তিনি সুন্দর এবং শক্তিশালী फिरतारांदर मानसर आगे गेथे आई जो यूसुफ अल्लास्लम के महिला ना हल तक देखे तारा हाथ केटे फिलल हाशअल्ला इनहदाइल्ला मालक उन करीम यानुष नय फिर तरफ मालाय मान फिर माला मालाइका विषय माला জাতিতে জাতিতে এবং প্রত্যেকটি মানুষের কাছে যেন এটা মানুষের অন্তরেই সেটা গেথে আছে যে মালাইকার সুন্দর সৃষ্টি আল্লাহ এর অর্থ হচ্ছে যে মালাইকার সুন্দর এটা একটি এজিমা উম্মা বা সমস্ত জাতির মধ্যে সেটা আছে এবং মালাইকা আছে এটাও বিভিন্ন জাতিতে আগে ও মানুষের মধ্যে ইমান ছিল ইমান ছিল যারা বর্তমান জাগতিক বা বর্তমান বস্তুবাদী বিশ্বাসী তারা ব্যতীত মালাইকাদের অস্তিত্ব কেউই আগে এবং পরে কেউ অস্বীকার করেনি মালাইকেদের পর ইমান সবাই এনেছিল মালাইক এবং মানুষের মধ্যে কোনো মিল আছে সৃষ্টিগতভাবে সৃষ্টিগত মিল বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছু কিছু মিল আছে যেমন তাদের কানের লতির ব্যাপারে হাদিসে আসছে তাদের কাঁধের হাদিসে আসছে কিন্তু পরিপূর্ণভাবে মানুষের সুরত হতে এমন জরুরি নয় কোনো হাদিসে এসেছে বলেছেন যে আমি দেখেছি আহ তাকে দেখতে মনে হয়েছে যেন দাহিয়াল কালবির মতো দাহিয়াল কালবি একজন সাহাবি তো তাকে মনে হয়েছে না হলে ফেরেস মানুষের পরিপূর্ণ সমান সামায়িক নয় তবে তাদেরও ফেরেজ ঠিক মানুষের মতো মাথা মানুষের মতো কথা বলার অবস্থান রয়েছে এবং তারা সেটা করে থাকেন বিভিন্ন বর্ণতা সেটা এসেছে বিভিন্ন বর্ণায় চা এসেছে মালাইকাদের ব্যাপারে আর হাদিসে এসেছে বিভিন্ন ভাবে যে তারা তাদের স্থান তাদের অবস্থান মর্যাদা তাদের ভিন্ন বিভিন্ন রকমের সব একরকম না কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন ওমা মিন্না মিন্ ইহু মকাউম আলুম আমাদের প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট একটি স্থান রয়েছে অর্থাৎ তাদেরও মর্যাদা স্তর রয়েছে আল্লাহর পক্ষ থেকে এনে যে ব্রিল কথা বলেছেন মহম্মদের সাথে কোরআন করিম সম্পর্কে আল্লাহ বলেছেন এর অর্থ হচ্ছে তার একটা বিরাট সম্মান রয়েছে অনুরূপভাবে সবচেয়ে উত্তম সাহাবি হচ্ছে উত্তম সাহাবি যেমন বদরের সাহাবি তেমনি দের যে সমস্ত তারা হচ্ছে মালাইকে প্রমাণিতা বলেছেন জিবিলাম বলেছেন আমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যারা বদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল বোঝা গেল যে মধ্যে স্তর বিন্যাস রয়েছে তারা বিভিন্ন স্তরে বিভক্ত বিভিন্ন মর্যাদা দিতে বিভিন্ন স্তরে বিভক্ত নারী বা পুরুষ কোনোটাই বলা যাবে না তাদেরকে নারী বা পুরুষ কোনটাই বলা যাবে না তাদের এই জন্য মালাক যখন বলা হয় যা যা জিব্রিল না জিব্রিল এসেছেন এর অর্থ হলো সাধারণ ভাবে নারী হলে আলাদা তা লাগতো বা তাদের তা লাগে দিলে সেটা পুরুষে বিবেচিত এজন্য এই তাদেরকে পুরুষ নারী কোনোটাই বলা যাবে না তবে তাদের জন্য ব্যবহার করতে হবে আর ওই ভাষা অনুসারে ব্যাকরণ অনুসারে যেটা আসে বহু বছরের জন্য হলে সেখানে জমিরের তাইনি আসে অথবা বহু না হলে সেখানে মানে জমির জমিল মোজাক্কার ব্যবহার করতে হবে অথবা পুরুষের শব্দ ব্যবহার করতে হবে এটা সাধারণ নিয়মে যেটা ব্যবহার করা সেটা আসবে কিন্তু তারা পুরুষও নয় নারীও নয় এটা পুরুষ নারী কোনোটাই তাদেরকে কোনোটাই বলা যাবে না তাদেরকে পুরুষ বা নারী কোনোটাই বলা যাবে না তবে তাদের জন্য ব্যবহার করতে হবে সাধারণ সাধারণভাবে তাদের জন্য দমির খেতাব দমির উদ্যোগ মোজাক্কার ব্যবহার করতে হবে অর্থাৎ পুরুষের সর্বনাম ব্যবহার করতে হবে এটা কি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের জন্য যত ছেলে সন্তান আমার জন্য যত মেয়ে সন্তানিক্যাল আল রব্বিক বানাত আলহাম বানুন আমার মালাইকা ইনাসম শাহিদুন তারা কি দেখছে যে আমি তো মহিলা আমি এদেরকে মহিলা বানিয়েছি কখনো নয় আল্লাহ করে বলে থাকে যারা আল্লাহ বানাত বলেছে আল্লাহর কন্যা বলেছে বলেছে আল্লাহ তালা তাদেরকে তাদের এই কর্মকাণ্ডে অস্বীকার করেছেন কারণ এটা আসলে সত্য নয় এটা মিথ্যা কথা সুতরাং মালাইকারা কখনো নারী পুরুষ এভাবে তাদেরকে বলা যাবে নারী বা পুরুষ কোনোটাই বলা যাবে না এটা শুধুমাত্র মানুষের আর তারা মালাইকে যারা আল্লাহর বান্ধা তাদেরকে মহিলা বানিয়েছে তাদের এ সাক্ষী তারা কি দেখেছে সৃষ্টি কি তারা দেখেছে কখনো নয় তাদের এই সাক্ষী লেখা হবে এবং খাওয়া দাওয়া করেন না তারা খাওয়া দাওয়া করেন না পানও করেনা খাওয়ানো না পানও করেন না কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন যখন জিবিল আলাহ ইসলাম সহ ফেরা কার কাছে ইব্রাহিম আলাহালামের কাছে আসলেন তাকে সুসংবাদ জানাতে তখন ইব্রাহিম আল্লাহলাম তাদের দেখে খুশি হয়ে তাদের জন্য ভুনা একটি গরু নিয়ে আসলেন কিন্তু তারা পালাম মা আইদিয়া তাসমা হা তারা তাদের হাত সেদিকে বাড়ালো না তারা খাইতে গেল না ইব্রাহিম আলাহিসাল্লাম ভয় পেয়ে গেলেন যে এরা তাদের উদ্দেশ্য খারাপ কিনা এরা কেন খাচ্ছে না মা আল্কুম ল করুন কেন তোমরা খাও না জিজ্ঞাসা করলেন বলে যে আমরা খাই না আমরা মালাইকে আমরা মানুষ নয় তখন বোঝা গেল যে মালায়কেরা খাওয়া দাওয়া করেন না মালাইকার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ করবে শ্রান্তি আসেনা এই জন্য আল্লাহ তালা কোরআনকারী বলেছেনীম আল্লাহ বলে তারা রাত দিন সবসময় তসবির পাঠ করে তারা কখনো ক্লান্ত হয় না কোরআন করিম আল্লাহ তালা আরো বলেছেন ফল আইন করতে আল্লাহর কাছে যারা আছে তারা কিন্তু অহংকার করে না তারা রাত দিন আল্লাহর এবাদ লিপ্ত থাকে তাসবি পাঠ করে তারা কখনো ক্লান্ত হয় না তো এদের বোঝা গেল যে তারা কখনো ক্লান্ত হয় না এই ক্লান্তি জিনিসটা মানুষের আসে এবং তারা অন্যান্য সৃষ্টিতে আসতে পারে কিন্তু মালাহিকাদের এই ক্লান্তি জিনিসটা তাদের মধ্যে নেই এটা আমাদের হচ্ছে এটাই হচ্ছে আমাদের বিশ্বাস ইমান তারা আকাশেহীম আসমান তাদের উপরে ভেঙ্গে পড়ার উপক্রম হয় ওয়াল মালাই মালাইকাগন ইউসাব্যৌনাহীম এবং আসমানে মালাইকাগন আকাশে তাদের রবের প্রশংসা সবসময় তারা পাঠ করে পাঠ করে এখানে আল্লাহ আল্লাহ বলে যদি তারা অহংকার করে তাহলে জেনে রাখুন যে তাদের রবের কাছে যারা আছে অর্থাৎ আকাশে যারা আসে আসমানে যারা আছে তাদের তারা কখনো অহংকার করে না দিন রাত চব্বিশ ঘন্টা তারা আল্লাহ করে তারা কোন হয় না তো এবং সেটা তারা আকাশে অবস্থান করে তাদের মূল অবস্থান হচ্ছে আকাশে তারা দুনিয়াতে আসে আবার আকাশে চলে যায় আকাশে আসমানে চলে যায় সেটাই হচ্ছে আমাদের বিশ্বাস এবং তাদের সংখ্যা সংখ্যা সম্পর্কে তাদের সংখ্যা কোন হিসাব কেউ দিতে পারবে না কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন কেউ কোনদিন ধারণা দিতে পারবে না তাদের সংখ্যা কত কেউ জানে না তবে একটা কিছু আমরা বলতে পারি তাদের সংখ্যা আমরা বিভিন্ন আয়াত থেকে আমরা পাই বিভিন্ন আয়াত হাদিস থেকে আমরা পাই হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে রসুল্লাহাম যখন বাইতুল মামুরে গেলেন যেদিন তিনি মেয়ারাজে গেছেন বাইতুল মামুরে যাওয়ার পরে সেখানে যেই মালাইকে এখন ঢুকেছেন সেগুলি বের হয়ে গেছে কারণে হাজার দ্বিতীয়বার সালাত শেষ হওয়ার পরেও একবার সালাত আদায় করে শেষ করে দ্বিতীয়বার তাদের সুযোগ আসবে না এখানে দ্বিতীয়বার সালাত আদায় করার তবে তাদের সংখ্যা কত মালাইকাদের সংখ্যা কত তাকে মতো আল্লাহ শুধুমাত্র জানেন ওমা ইয়ালুদ রব্বিকা জাহান্নামকে নিয়ে আসা হবে তা থাকবে সাবৌনে আলফা জামাম সত্তর হাজার লাগাম থাকবে মারাকুল্লি জিমাম সাবুন আলফা মালাই প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার মালাই আসবে জাহান্নামকে তাহলে সত্য সত্য যে পূরণ করা হয় সেটা উনপঞ্চাশ কোটি হয়ে যায় বারো বেশি হয়ে যায় এত বেশি সংখ্যক মালাইকা শুধু একটা কাজের জন্য শুধু কে আনার জন্য করা হবে তাহলে অন্য কাজের জন্য আর কত মালাইকা রয়েছে তার হিসাব কে দিবে এত বোঝা গেল যে মালাইকাদের সংখ্যা অগণিত অসংখ্য একমাত্র আল্লাহ তালাই তাদের সংখ্যা জানেন যা যে সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন অমায় আলম জুনুদা ইল্লা ইল্লাহুয়া আপনার রবের সেনা সেনাবাহিনী একমাত্র কাদের আমরা জানি প্রথমত আমরা জানি জিবরি এর নাম কোরআনকারি আল্লাহ তালা জিব্রির নাম বলেছেন কোরআনে কারি উল্লেখ করেছেন মানকান এবং নাম বহুবার এসেছে হাদিসেভাবে আসলাম হাদিস বলেছেন যে জিব্রিল সম্পর্কে জিবিল আমার রোহালকুদুস তার অন্তরের ভিতরে তিনি ঢেগড়ে দিয়েছেন এই কথাটি কেউ মারা যাবে না এই যে জিব্রিল কথাটি রসুল আসলাম বলে দিয়েছেন রুহুল কুদুস আরেকটি নাম তার সেটা রসুল আসলাম বলি দিয়েছেন আরেকটি নাম হচ্ছে কোরআনে সম্পর্কে আমিন যে কালিকা লিৎল হয়েছে অন্য আয়তে আল্লাহ বলছেন ফের নাজিল হয় জিবরিল এবং মালাইকা তারা নাজিল হওয়ার উপর থেকে জিবরিল না আল্লাহ উল্লেখ করেছেন রুহুল আমিন হিসেবে উল্লেখ করেছেন जिज्ञासा कर रसुल्ल के सब राफील। समय देखा जाए विषण कारण की रसुल्लासम कि हासि अथच इसराफिल मुखे आत কান খাড়া করে আছে কখন তাকে নির্দেশ দেওয়া হয় সে নির্দেশ অনুসারে সে ফুঁদবে সুতরাং বুঝা গেল ইসরাফিল নামটি রসুল্লা সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে অনুরূপে রসুল্লাহাম দোয়া করতেন আল্লাহ রব জিবিল মিকাইল ও ইসরাফিলিমা কানফিফু ইহদিনী লিমাখতলাফু ফী في বিইযনিকা ইন্নাকা তাহদী মান তাশাউ ইলা সিরাতুল মুস্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতেবেলা জাগ্রত হলে পাস ফিরে যে দোয়া করতেন সেই দোয়াটি এখানে আমরা উল্লেখ করেছি এখানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রব্বা জিবরীল ও মিকাইল ও ইসরাফিল ইসমিকেলের নামগুলো এখানে উল্লেখ করেছেন এতে প্রমাণিত হলো যে মিকাইল নে ফেরেশতা রয়েছে অনুরূপভাবে যে আমাদের কাছে সহি হাদিস হাদিস দ্বারা আজ নামটি প্রমাণিত হয়নি বরং মালাকুল মৌতি আসছে কোরআন করিম আল্লাহ তালা বলেছেন কুলিয়ত মালাকুল মতিল উকিলা বিকুম সোমাইলা জা তোমাদেরকে তফাক মালাকুল মত মালাকুল মত তোমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ তাল কোরআনে কারিমে এই মালাকুল মত নামটি উল্লেখ করেছেন এবং হাদিসের রসুল্লাহ মালাকুল মতের কথা উল্লেখ করেছেন সেই জন্য আমরা মালাকুল মত বলবো। সেখানে অন্য কোনো নাম উল্লেখ করব না অন্য কোনো নাম বলো আজরায়েল বলবা আজরায়েল নামটি আমরা বলব না তবে বোঝা গেল যে আল্লাহ তালা যে নামগুলি উল্লেখ করেছেন ফরেশ তাদের মধ্যে রসুল যে নামগুলি উল্লেখ করেছেন তার মধ্যে বিখ্যাত হচ্ছে জিবরিল মিকাইল ইসরাফিল এবং মালাকুলমোত এছাড়াও আল্লাহ তালা আরও কিছু নাম এবং রসুল্লাহ কিছু নাম তার হাদিসে উল্লেখ করেছেন সেগুলি ছাড়া আমরা পরবর্তী কোন পর্বে আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন ও আল আলমদুল্লাহ রবীন্দিন আসসালামাইকুম